فلينظر الإنسان مما خلق خلق مما إن دافق يخرج من بين الصلب والطرائب إنه على رجعه لقادر يوم تبل السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل তার নাম হচ্ছে কোরআন কিলিমের ছিয়াশি নম্বর সুর মক্কি জীবনে নাজির হয়েছে তাই এটা হলো মক্কি আলমিন বলছেন সৃষ্টি করেছেন ষাটটি কয়টি আসমান এছাড়া সাধারণত উপরে যা আছে সেই হিসাবে সবই সামা বলে তাকে বলা হয় যেমন আপনি এসেছেন বাহির থেকে রাত্রে আপনাকে বলা হবে কি তারেক বুঝতে পারছেন আর এখানে বলতে কি সামনে দেখেন তুমি কি জানো তারেক কি মানে হচ্ছে উজ্জ্বল চমকাল এখানে আসমারের কসম খেলেন আর তারেকের কসম খেলেন তারপর তারেক কি তারা তাহলে এখানে উদ্দেশ্য ওই তারকার অন্য কিছু না কারণ রবি আলমী নিজে বলেছেন আর এই যে তারকা এই তারকাগুলি গুলি দেখতে কত সুন্দর আল্লাহ আকাশে গুলো রেখেছেন সৌন্দর্যের জন্য আবার এগুলোকে শয়ফানকে আঘাত করার জন্য শয়ফানকে প্রহার করার জন্য তৈরি করেছেন এক সৌন্দর্য আর একটা তারপর বলছেন কোসুম খাওয়ার পরে কোন প্রাণী কোন মানুষ এমন নয় যার হেফাজতের জন্য মানুষের জন্যই ফেরিস্তা রয়েছেন হেফাজতের জন্য অনুযায়ী অন্যদিকে কিছু ফিরিস্তা রয়েছেন হেফাজত করেন আপনার সামন দিকে পিছন দিকে ফেরিস্তা করে নিয়োজিত ওরা কি করেন ওরা এই ব্যক্তিকে আল্লাহর এই বন্দাকে হেফাজত করেন বিভিন্ন রকমের আপদ বিপদ ইত্যাদি থেকে আপনি যখন রাত্রে ঘুমান আপনি তো অচেতন কিছু তো আর জানেনা না যদি রাখের চিত্র একটা পিঁপড়াটিকে কি অবস্থা হবে চিন্তা করেছেন পিঁপড়া যদি জুতে গিয়ে যায় না আপনি চোলাচুরা করেন কত শেতন আছে আমাদের দেশে বলেন দেহভূত আছে ওগুলোর হেফাজতের জন্য বুঝে চায়। সব রকমের অনিষ্ট থেকে বাঁচাবার জন্য কি করি না করি ওরা তোমরা যা করো তা জানেন একটি হাজি যে এসেছে সেবার রহমতুল হাজি সহিয়ায় উল্লেখ করেছেন আল্লাহ আকবর ডানলিকের ফিরিস টা আপনি যদি নেন করার ইচ্ছা করেন সাথে সাথে আলাদা সাথে তাহলে দশ থেকে আবার দশ থেকে কত বেশি অল্লাহ আল্লাহ আচ্ছা এই যে ভামলিকের ফিরিশা আপনি কিছু খারাপ কাজের ইচ্ছা করলেন ভালো কাজের ইচ্ছা আলতুর ভাবলিকের ফিরিশা কাজের ইচ্ছা না একটু কিছু লিখবে না কিন্তু ওই হাজি আমি যে বললাম হাজি সাহিখ করেছেন রহমতুল্লাহ আলিহি ওই হাজি চেষ্টে ছয় ঘন্টা পর্যন্ত এই ফের অপেক্ষায় থাকেন ছয় ঘন্টা পর্যন্ত দেখছেন করেছে ছয় ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয় যদি তো করে তাহলে তার গুণা লিখা হবে না মানুষের কি রুকু যে বঞ্চিত আপনি আপনার মুখ দিয়ে যাই বলছেন তাই না ইচ্ছে করলি আর কাজ করে নিলি আর হা দা ইচ্ছে করেছি অর্থাৎ তাইলে এর চেয়ে বড় অতবাগা কে হতে পারে যে আল্লাহ রহমান থেকে বঞ্চিত হয় আল্লাহ কত ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে মাফ করার মতো আল্লাহ করবেন করিম সাল বলেছেন তুমি যেখানেই থাকো ভয় করো একা আছো কাবে আছো টাকা পয়সা কফিল জানে না অথবা মালিক জানে না যে হোক মালিক সৌদি যাই সৌদি আছে না এরকম কিন্তু তুমি এবারে তোমার ভিতরে যদি আল্লাহ থাকে হাজার হাজার ইচ্ছে করলে প্রত্যেকদিন এক্সুজান আর যখন ও দৃশ্য ছড়ে যায় তখন তো আমি মুশকিলা তাহলে তুমি ভয় করলে কাকে মানুষকে আল্লাহ ভয় করোনা তুমি যেখানেই থাকো ভয় করো রকম ভয় করতে পারি আল্লাহ বেঁচে যাবো গুনা হয়ে গেলে সাথে সাথে তার মানে তবা করো যদি তবা করেন করলে নিয়েছে আর হাসান মানুষের সাথে ভালো আচরণ যদি আমি হয় মাফ করবো কারণ আমার মধ্যে আমার থেকে তো ভুল হয় আমি বুঝি না আমার হয়ে গেছে এইরকম অবস্থা যে আমরা মাফ করতে চাই না আল্লাহ বলেন্লাহ তোমার কি চাও না তোমাদের তুমি যদি কার থেকে ভুল হয় না কথা বলতে সময় হ্যাঁ মিস্টেক হয় কেন আচার আচরণের মিস্টিক হতে পারে অন্যদিকে সবসময় মানুষের মানুষের মিজাজও ঠিক থাকে না আমার হবে না মানুষ তো আপনি তাই বোধারণা করবেন না মানুষের সাথে ভালো ধারণা করবেন সব সময় তো কি হবে সব আর যদি সবসময় আপনার সাথী মজুদ যারা আপনার হেফাজত করেন তারপর আল্লাহ আমাদেরকে বলছেন তুমি দেখো তুমি হয়েছ কিরকম হয়েছি মানুষের জন্য চিন্তা করা উচিত সে দেখবে কোন জিনিস থেকে সে সৃষ্টি হয়েছে কোনো ইজ্জত নেই ঠিক না ইন এখানে বলছেন দ্রুত গতিতে পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে মানুষকে তোমার সৃষ্টি ভাবে নিজেকে বড় মনে করবে করবে কি বলে সঙ্গে দুর্বল আল্লাহ নিজে বলেছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আপনার বলি হচ্ছে শুক্রবিন্দু তুই কি বলাই এই পালিটা কুত্রিকে বের হয় বলছেন মেরুদণ্ড আর এই বালি বের হয় মেরুদন্ড মেরুদন্ড ছিনা কয়ে সবাই চিনা আরবি বলা হয় আর কিবন ইংলিশ কিরকম এটা তুমি জানো না জিজ্ঞেস হা বিজ্ঞানীকে হ্যাঁ ওকে জিজ্ঞেস করো আবার ও ফুল বলতে করবে না হ্যাঁ বিজ্ঞান সামনে যাচ্ছে না ফুল বলতে পারবে না তুমি যতই আগে যাচ্ছ চোদ্দশো বছর কর বলছো কোমারে কারিম যতটুকু ব্যাখ্যা সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি সম্পর্কে এটা অসম্ভব পূর্বে কোন ব্যক্তি কোন কিছুটুকু ইসলাম প্রবল করেছে এই সৌদি ঠেকা বলে ঘোষণা দিয়েছে তার কাছে পক্ষ থেকে তাই সে বলেছে এইসব তত্ত্ব সে কিরকম বলে خلق الإنسان من علق يقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله خلق الإنسان من خلق من علق خلق الإنسان من علق الله ما نشكي علق في كسيشتك আর আলাদ মানে কি না ছোটবেলা আর কি আপনি হয়তো আপনারা দেখেছেন তুমি প্রথমে শুধু করবেন দুধ ثم جعله نطفه في قرار المكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما سبحان الله ثم انشأناه خلقا اخر فتبارك الله احسن الخالقين নির্দিষ্ট স্থানে কিছুদিন ছিল শুক্রবিন্দু রূপেফা তাই না তারপরে হয়ে গেছে আর এই যে বৈজ্ঞানিকেরা তোমার তারা টেস্ট করেছে মায়ের জরুরি কিরকম একটা ক্লোড দেখতে দেখা যায় সেই আলাকা যে কি রকম তারপরে কি আচ্ছা মুখ গা আমরা তো তার সাধারণত করে থাকেন মাংস কিন্তু গুষ্ঠীর টুকরা তাই গুষ্ঠীর টুকরান অর্থে হচ্ছে না মাঝে মধ্যে এত সুখি না চিউগাম একটু যদি বেশি করে নেন তারপরে এরকম চাপিয়ে বের করুন দুধ দিয়ে দিয়ে ধাক বসেছিল কিছুর মতো তারা মাংসপিণ্ড যখন হয় ভাইয়ের সেই সেইরকম মুখ মানে একটা বস্তুর মতো সেইরকম দেখা যায় শুভানন্দ শুধু সবথেকে এমনি বসে করেছেন কিন্তু বৈজ্ঞানিক সূত্রে কি কি পাওয়া যায় মানুষ সৃষ্টির মূল কারণ দেখা যাচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে কোরআন কিরকম সুন্দর করে এক এক ধাপ করে হ্যাঁ আস্তে আস্তে করে কিরকম যে মানুষ সৃষ্টি হয় মায়ের পেটে ওই পূর্ণরূপে বিবরণের এসদিকে এসে গেছে প্রাণ করে শুভান কোন কোন বৈজ্ঞানিক ভাত বলতে বাধ্য হয়েছেন আমরা বলতে বাধ্য এটা মোহাম্মদের বানানো কোনোভারী নয় এটা কার পক্ষ থেকে এসছে আর মেরুদণ্ড থেকে তারপর যে আল্লাহ তোমাকে এরকম একটি যদি আমরা বলি নিকৃষ্ট পদার্থ থেকে সৃষ্টি করেছেন যেটাকে আমরা খুব খারাপ পাই খারাপ পাই এই পদার্থ শুক্রানু বা শুক্রবিন্দু ভিত্ত খারাপ পাই কিনা এ থেকে তুমি তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কিরকম যে বের হয়েছে আর কিরকম সৃষ্টি করলে শুভান্লাহ বর্তমানে তুমি কিরকম মানুষ হয়েছ কত সুন্দর মানুষ মাসাল চুপ নাক কত সুন্দর আছে তোমার কত সুন্দর কথা বলো তোমার বক্তব্যতা আর এই মর্যাদা তোমাকে কেছিল আচ্ছা তুমি এত বড় বক্তা কিন্তু তুমি মানুষ তোমাকে সৃষ্টি হিসাবে তোমাকে সৃষ্টি করেছেন কিন্তু তুমি মানুষ হিসেবে তোমার গঠন সর্বোত্তম কে বলেছেন আমি আদুল সন্তানকে আল্লাহ তোমাকে পুনরায় সৃষ্টি করার উপর পরি ক্ষমতা বা স্পষ্ট কিনা তুমি মরবেলা নিশ্চয় আল্লাহ তাকে পুনরায় সৃষ্টির উপর পরিপূর্ণ ক্ষমতা পুনরায় দেখো কেবেন করবে আপনি পারবেন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক একটু ভেদ করা হবে মানুষের ভেদগুলি বের করিয়ে দেওয়া হবে তোমার মনে কি আছে না আছে তুমি এমনি তো দেখতে সাধু সাধু কিনা কে জানে এখন আমাদের আচার আচরণ হয় বাহ্যিক আচরণের উপর আর মন কোন জিনিসের উপর করে মনের উপর ভিত্তি করে বুঝতে পারছেন মনের উপর ভিত্তি তুমি নে উদ্দেশ্যে কে জানে এটা আল্লাহ মসজিদ মাদ্রাসা তৈরি করে দেন কিন্তু কোন উদ্দেশ্য করেছেন وحُصِّ لما في الصدور إن ربهم بهم يومئذ لخبير أفلا يعلم إذا كُعْتِر ما في القبور وحُصِّ لما في الصدور إن ربهم بهم يومئذ لخبير ولنته দিন যখন তুমি কবর থেকে উঠবি তখন তোমার কি অবস্থা দেখা যায় নামও লিখে যায় হাজি অনুকরানা ঠিক না কারণ আমার আমার ছাত্র একটা মনে হয় জানি সে লিখেছে হাজি কে সর্বোত্তম হজ যা হয়েছে তিনি কে বলেন সিদ্ধিদ বলেন সামনে আসেন। তুমি তোমার নাম কি আবদুল্লাহ ভালো নাম কি অমুক পরিচিতের জন্য অন্য কিছু বলার অসুবিধা নেই বুঝতে পারছেন যেমন বর্তমানে যদি কোন কি না যদি বলে অমুক শেখ অমুক আলিম অমুক মালানা মানবে এমনি মানুনা তাই যদি তার উদ্দেশ্য বলা হয় যেন মানুষ বুঝুক আমি ইসলাম কবুল করার পরে আরো দুটি শর্ত এক নিয়ত হারিস আর আরেকটা মোহাম্মদ নদীর হিসাবে ইতিমা হতে হবে কোন আমল করবেন না বুঝবেন উপলক্ষ করে কোন ঠিক কোন আমল নাই মোহাম্মদ অনুসরণে সবসময় আপনি আমল করেন থেকে বাংলাদেশের অমুক আর তুমুক করে এই জন্য বেশিরভাগ কোন দিন হল আপনার আবার পুনরায় সৃষ্টি করবেন যে মানুষের ভেদ প্রকাশিত হবে তোমার মনে কি আছে না আছে আল্লা আল্লাহ তোমাদের মনের দিকে আর আমলের দিকে মনের দিকে আমলের দিকে তার মন আসন না এই মনকে ঠিক করবে নিজে কিছু করার মতো থাকবে না যা আগে করেছেন তাই পাবেন এর থেকে বেশি ডা পৃথিবীতে যা করেছিলেন তাই পাবেন তোমার কোন সহযোগী থাকবে না থাকে আমি আল্লাহ বলি কিন্তু সলাপ নাই ঠিক না এই উৎসব সেদিন আমার ওই যে হালকা আছে একজনকে জিজ্ঞেস করলাম কি অবস্থা আমাদের সাথে হজে গেছে কতবার যে আমরা ওয়াদা নিজের সভায় ঠিক না তারা গেছেন আর বলি বলি সব সময় বলি গাড়িতে তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাব যে ওয়াদা করেছেন রব সাথে বিশেষ করে আলাদার দিনে আলবার দিনে সেই ওয়াদা ভঙ্গ করোনা আর এই ওয়াদা তোর আল্লাহ কে মানব আপনি বলেন না আমি বলেছেন সাথে প্রতি করেনি আপনি যদি আল্লাহ সাথে প্রতিজ্ঞা করেন তাহলে আপনি হবেন না তাই সবাই আসুন আল্লা কথা স্মরণ করি এখানে নিশ্চয়ই আল্লাহ এই ইনসানকে পুনরায় সৃষ্টি করার পর সক্ষম আল্লাহ আবার সৃষ্টি করবেন থাকে আবার বের করবেন থাকে ওই মাটি মাটিতে যাবে। মাটির সাথে মিশিয়ে যাবে আবার যেদিন ভেদগুলি প্রকাশিত হবে মনের সংবাদ আপনার সংবাদ মনে যা আছে না আছে সব প্রকাশ করা হবে সেদিন অর্থাৎ কোন দিন আচ্ছা আমল নামা ডান হাতে পেতে হলে যদি পর আশা রাখি তাহলে কিন্তু প্রত্যেকটা আমল করতে হবে মোহাম্মদ ইসলামের তৈরি হয় আচ্ছা আমরা সবাই আশা রাখি বরং কে আমাদের দিন আল্লাহ যখন হাউসে কৌধুরের পানি পান করাবেন কিছু সংখ্যক রূপ আসবে হাউজে কৌধরের পানি পান করতে নবাজের চিহ্ন কারণ নমাজের চিন্ন ছাড়া উন্মাতি আমারে বলবেন তুমি জানো না তুমি চলে এসো আসার পর ওরা তোমার দিনে কি কি আবিষ্কার করেছে নতুন নতুন বিষয় সংযোজন করেছে না বাড়ির নিজ বাড়িতে যারা আছে ওদেরকে সতর্ক করবেন সবাই আমরা বেদার থেকে দূরে থাকবো অপরকেও বেদার থেকে দূরে রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদের সম্পর্কে তো অভিজ্ঞতা আল্লাহ তুমি আমাদেরকে রিল মিস্ট্রি অর্জন দান অভিজ্ঞান করো আর সে অনুযায়ী আমন করা অভিজ্ঞতা এবং তা প্রচার করার আল্লাহ আমাদেরকে মাফ কর। সমস্ত মুসলমানদেরকে মাফ করো الأحياء منهم الأموات إنك سميع قريب مجيب الدعوات لرحمتك يا أرحم الراحمين ربنا هبلنا من أزواجنا وذرياتنا قرة أعجم وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صلِّ وسلِّ مبارِك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله